السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونصلي ونسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد عن أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرغيه عن ربه عز وجل أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما বাংলার সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ সকলের প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস দার্সে হাদিসের এই ভবনে আপনাদের প্রতি রইল আমাদের স্বাগতম আজকে যে হাদিসটি আপনাদের সামনে তার প্রাথমিক অংশ পাঠ করেছি এটি একটি লম্বা হাদিস এটা চব্বিশতম হাদিস এবং খুবই লম্বা এই হাদিসটার মূল প্রতিপাদ্য বিষয় দুটি একটি হচ্ছে জোলম বা অন্যায় অত্যাচারকে সর্বোতভাবে হারাম ঘোষণা করা আর আরেকটি হচ্ছে মহান আল্লাহ সুভান হুয়ানর অফুরন্ত রহমত এবং তার যে অশেষ দয়া সেটার বহিঃপ্রকাশ এবং সমস্ত সৃষ্টি যে তার বোকাপেক্ষী সে কথা এখানে সুন্দরভাবে উল্লেখিত হয়েছে সুদী ও দর্শকবৃন্দ এ হাদিসটি বর্ণনা করেন সাহাবি আবুফারি রবি করিম সলিল্লা থেকে বর্ণা করেন নবী করিম সলিল্লা থেকে বর্ণনা করেন্লা ফরমানি ওহে আমার বান্দাগন আল্সি আমি আমার উপরে জুলুম করাকে হারাম স্থির করেছি ও জাহ তুহু আর তোমাদের মধ্যে সেটিকে আমি হারাম হিসাবে গণ্য করলাম কাজেই তোমরা পরস্পরে জলুম করিও না ও ওহে আমার বান দারা তোমরা সকলেই পথ হারা ইন হইত কেবলমাত্র ওই লুকটি ছাড়া যাকে আমি হেদায়ত করেছি পথের দিশা দিয়েছি আহদিকুম। তোমরা আমার কাছে হেদায়ত কামনা করো আমি তোমাদেরকে হেদায়ত দেব ওহে আমার বান্ধারা খুল্লুকুম যা এল আপ তোমরা সকলেই ক্ষুদার্ত কেবল ওই লুকটি ছাড়া যাকে আমি খাবার দিয়েছি ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দিয়েছি সেই লোক ছাড়া সকলেই ক্ষুধার্ত অথব তোমরা আমার কাছে ক্ষুধা নিবারণের দরখাস্ত করো আমার কাছে খাদ্য চাও আমি তোমাদেরকে খাদ্য দেব। দেবাদি কুল্লুকুম আর ওহে আমার বান্দারা তোমরা সকলেই নগ্ন কেবল সেই লোকটি ছাড়া যাকে আমি فشاك ديه چه فاستكسوني كاجي تمرا عمركة چه تم دير فشاك چاو اكسكم عمي تم ديركي فشاك عبادي وهي عمر بندرة انكم تخطئون بالليل والنهار تمرا دبارتر بھول کرو تمرا برانتی کرو وانا اغفر الظنوب جميعا ابن عمین তোমাদের সকল গুনাকে ক্ষমা করে থাকি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে ওহে আমার বন্দা আমার বান দ্বারা তোমাদের প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত তোমাদের সকল মনুষ্য জাতি তোমাদের সকল জিন জাতি সব যদি পবিত্র হয়ে যাও এবং একটি পবিত্র আত্মা হয়ে যাও ম্যাখাফি মুল্কি সইয়া তাহলে আমার সেই রাজত্বে কিছুই বৃদ্ধি পাবে না ও হে আমার বান ধারা তোমাদের শুরু এবং শেষ বনি আদমের শুরু এবং সমাপ্তি পর্যন্ত যত মানুষ সকল মানুষ এবং সকল জিন যদি অধিক ফাঁজের ও কে পরিণত হয়ে একটি আত্মায় রূপান্তরিত হয় অর্থাৎ সেখানে সবই ফাঁসে হয়ে যায় কেউ ভালো মানুষ না থাকে ভালো জিন না থাকে তাহলে আমার রাজত্বে ঘাটতি হবে না আমার বন্দর ও আনসাকুম ও জিনুম তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ সকল জিন যদি একটি উপত্যকায় দাঁড়িয়ে আমার কাছে ভিক্ষা করো আমার কাছে চাও ফাআআতীতু কুল্ল ওয়াহিদ মাসালাতা আর যদি আমি প্রত্যেকটির চাওয়াটা দিয়ে দেই মা নাখাসা যালিকা আল্লা সুবহানা বলেন তোমাদের প্রত্যেকের পাওনা যদি যা চাও আমার কাছে সব দিয়ে দেই তাহলে আমার খাজানায় যা রয়েছে তার থেকে কিছুই কমবে না ইবাদি তোমরা যা করো সেগুলি তোমাদেরই আমল আমি তোমাদের জন্য গণনা করে রাখি সুম্মা হা অতপর আমি সেগুলি তোমাদেরকে পৌঁছে দেব। তোমরা যা কিছু করো তোমাদের আমলসমূহ সমূহ সেগুলি তোমাদের জন্য আমি গণনা করে রাখি সংরক্ষণ করে রাখি সেগুলি তোমাদেরকে আমি পৌঁছে দেব। ফ্যামান ওয়াজাদা খায় ওরান ফালি আহমদল্লা অতপর যে ব্যক্তি তার আমল নামায় ভালো পাবে সেজন্য আল্লাহর প্রশংসা করে আল্লাহর গুণগান দেয় ওয়ামান ওয়াজ আলিক পাক্ষান্তরে যে ব্যক্তি এর উল্টা পাবে অর্থাৎ তার আমল অন্য কিছু পাবে আমল ভালো পাবে না সে যেন কাউকে দোষারোপ না করে কেবলমাত্র নিজেকে ছাড়া অর্থাৎ এই বঞ্চনা নিজেরই ব্যর্থতা নিজেরই এখানে অন্য কারও নয় শুধু ও দর্শকবৃন্দ এ হাদিসটি মুসলিম শরীফের এ হাদিসটিকে বলা হয় হাদিস এ কদ্সি হাদিস কী তাকে বলা হয় হাদিস কুদসি এমন এক হাদিস যে হাদিসটা স্বয়ং রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন যেখানে কোনো মাধ্যম না বরং আন আনর্বিহি সুভানহু ও তাহলে রসুলসলাল আলিউসাল্লাম যে হ্যারিসটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি বর্ণনা করেন তিনি পান কিভাবে ওহি যেভাবে আসছে সেভাবে তিনি হয়তোবা ইলহামের মাধ্যমে অথবা স্বপ্নে অথবা জিব্রাহ আলী ইসলামের মাধ্যমে পেয়ে থাকবেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে বর্ণনার নির্দেশ পেয়ে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন শুধু ভাষাটা থাকে রসুলল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের একই বলে হাদিসে কদ্সি সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ সময় এলো ছোট্ট একটা বিরতির বিরতির পর আমরা ফিরে আসব আমাদের বাকি আলোচনায় ধন্যবাদ বিদ্যে কোরআনের বিদ্যা হচ্ছে মূল বিদ্যা ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী নিয়ম নীতির নাম হল জাহেলিয়া জানা নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যান না হক হক বুঝে না সত্য মিথ্যা বুঝে না সেটা মূলত বিদ্যা নয় रविवार सन्धार साढ़े पांच टाय सन्धार पांच टाय भारत पीट टी जी बिन सिनान मुमिन व्यक्तर बोमिन कंगलमय मुमी बैशिष्ट्यारच्छलता उर्जित हर से कृतज्ञता प्रकाश कर चूड़ान बार्ता महा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 শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে মোবারকবাদ জানাচ্ছি কথা হচ্ছিল হাদিসে কুৎসি নিয়ে আমরা বললাম হাদিসে কুৎসি যে হাদিসটি রসুল সাল্লাহ আরিউসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন যার ভাব বক্তব্য সবই আল্লাহর এবং রসুল সল্লাহ আলি ইসলাম নিজের ভাষায় বলেন আল্লাহ বলছেন বলে এখানে হাদিসে কোৎসি এবং কোরআনুল করিমের ভিতরে পার্থক্য রয়েছে আমরা বলেছি কোরআনুল করিম তার ভাব ভাষা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে এটি একটি মরজিজা যা বিপরীত শক্তিকে অক্ষম করে দেয় একটি কঠিন চ্যালেঞ্জ এবং প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লিউসাল্লাম যত প্রকার মর্জিজা ধারা ধন্য হয়েছিলেন যেমন আল্লাহর নবী পেয়েছিলেন চাঁদকে দ্বিখণ্ডিত করার মতো মর্জিজা আল্লাহ রবাহ আলমের হুকুমে ইশারা করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল এভাবে অসংখ্য মর্জিজা আমাদের নবী পেয়েছেন যেগুলি তার নবউত পরিসালত যে আল্লাহর পক্ষ থেকে আসছে তার দলিল কিন্তু তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মজিজা হল মহাগ্রন্থ আল কোরআন কোরআনের মোকাবেলায় কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই সকল দার্শনিক সকল সাহিত্যিক সকল কবি পণ্ডিত, সকলে এসে কোরআনের কাছে গিয়ে সারেন্ডার করে বলছেন ইন্নাহাদা লেইসা কালামুল বাসর নিঃসন্দেহে কোরআন এটা মানুষের কথা হতে পারে না শুধুও দর্শক বৃন্দ কোরআন মহাজা কিন্তু যদিও হাদিসে কোদ্সি আল্লাহর পক্ষ থেকে কিন্তু হাদিসে কোদ্সি মজেজা নয় কোরআনুল খেরিম যা তেলাওতে সলাৎ শুদ্ধ হয় কিন্তু হাদিসে এ যদি কেউ তেলাওত করে মাঝখানে পড়েনি যেটা যেখানে দোয়া আছে দো বদলে হাদিসে কোদ্সি পড়েনি তাহলে সেখানে তার সলাদ বাতিল হয়ে যাবে সলাৎ হবে না হাদিস কোরআনকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকতে পারবে না কোরআনুল খেরিম যা মূল বক্তব্য নিতে হবে এখানে কোনো প্রকার ভাবার্থ নিয়ে কথা বলা যাবে না হ্যাঁ ব্যাখ্যার জন্য ভাবার্থ উদ্ঘাটন করা যেতে পারে কিন্তু আল্লাহ বলেন বলি আপনি একটা কিছু সাজিয়ে গুছিয়ে বলে ফেলবেন তার ভাবার্থ নিয়ে এটা জায়জ নয় পাকান্তরে হাদিস এ কতসি যদি প্রয়োজন দেখা কেউ মুখস্ত নাও করতে পারে আর বাবার তো উল্লেখ করে দিতে পারে তাহলে জায়েজ আছে ওর আনুল করিম এমন একটি কিতাব যা একটি হরব পাঠ করলে আল্লাহ রবাহ আলামিন তার বিনিময়ে বান্দাকে দশ চিনেকি দান করেন মানজা আবিল মানিহা কেউ যদি একটা নেকি করে আল্লাহ রবুল্লাহ আলামিন তাকে দশ গুণ দেন এই কোরআনের বিশেষ বৈশিষ্ট্য যা পড়লে নেকি। যা শুনলে নেকি, যা মানলে নে যা শ্রদ্ধা করলে নেকি। পক্ষান্তরে হাদিসে এ এই রকম পাঠের শুধুমাত্র পাঠের কোনো আলাদা মর্যাদা নেই তবে যদি কেউ পাঠ করে আমল করে বাস্তবায়ন করে তাহলে সেটি অবশ্যই মর্যাদা রাখবে শুধু ও দর্শকবৃন্দ আমরা এক্ষণে কোরআনুল করিম এবং হাদিসে কোত্সির ভিতরে পার্থক্য উল্লেখ করলাম আমরা জানি যে হাদিসটি পাঠ করেছি এবং তার সরল অনুবাদ আপনাদের সামনে পেশ করেছি এটি অত্যন্ত সুদীর্ঘ লম্বা হাদিস যার সূচনা হয়েছে বলছেন আমি আমার নফসের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি এই যে বাক্য এখানে বলা হচ্ছে আমি হারাম করে দিয়েছি আল্লাহ রব আয়ালমিন হ্যারাম করে দিয়েছেন তার নফসের উপরে তিনি কিন্তু দয়া পরবশ হয়ে এটা তার ইনসাফের বহি প্রকাশ তিনি ইনসাফ করে তার আদল বা ইনসাফের বহি প্রকাশ্বরূপ তিনি অন্যায় করবেন না এটা তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহরবুল্লা আয়ালমিন কোরআন বলেছেন তোমাদেরকে সামান্য পরিমাণও জুলুম করা হবে না আল্লাহ রব্বুল আলমী ডিক্লার দিয়েছেন তিনি কারপতি জুলুম করবেন না এক্ষণে প্রশ্ন হতে পারে যে জুলুমটা কি? জুলুম আরবি শব্দ যার বহুল প্রচলন আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে এটা আমরা বলে তাকে জুলুম কিন্তু জুলুম যে করে তাকে বলি জালেম যার প্রতি জুলুম করা হয় তাকে বলি মজলুম এই জুলুম শব্দটির আসল অর্থ হচ্ছে কোনো বস্তুকে স্থানে না রেখে অন্যত্র রাখা অর্থাৎ যে বস্তুটিকে যেখানে রাখার কথা সেখানে না রেখে অন্য কোনো জায়গায় রেখে দেওয়ার নাম হচ্ছে জুলুম এটার আমরা যদি অর্থ করি তাহলে বুঝবো মোজা হাদ হাত তসরুফ হাককে না আসি বেগায়ের হাক যার অর্থ হল সীমা লঙ্ঘন করা অথবা রূপান্তর করা একজনের হক আরেকজনকে দিয়ে দেওয়া এই রকম যার হক তাকে না দিয়ে অন্যকে দেওয়া এটা হচ্ছে জুলুম আল্লাহ দিচ্ছেন আমি আমার উপরে জুলুম করাকে হারাম ঘোষণা দিচ্ছি অর্থাৎ ল্যাকা অমিনী আমার পক্ষ থেকে এ ধরনের ইনসাফবিহীন আচরণ প্রকাশ পাবে না এ থেকে আল্লা সুহান হুয়লা সুমহান সু পবিত্র পাক যা সমস্ত দুষ্টুটি হতে মুক্ত আল্লাহ সুহ্যান হুও তে মহা পবিত্রময় সত্তা এটি একটি দোষ আর এই দোষ আল্লাহর সানে হয় না আল্লাহ রবুল্লা আলমের কাছে যার যা পাও না সেটি তাই পাবে তিনি এ ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটাবেন না কোনো অন্যায় করবেন না তিনি এটা ডিক্লার দিয়ে দিয়েছেন এবং বলছেন ও জাল টু বাই ইনাকুম হার আমি এই জুলুমকে তোমাদের জন্য পরস্পরে এই হারাম হিসাবে স্থির করেছি আমি জুলুম করব না তোমরাও জুলুম করবে না ফেলা তাজামু কাজেই তোমরা পরস্পরের প্রতি জুলুম করিও না অত্যাচার করিও না শুধু দর্শকবৃন্দ কী চমৎকার বর্ণনা কী চমৎকার ভাষণ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব। মহান নিজে একটি জিনিসকে হারাম ঘোষণা করবেন এবং পরস্পরের মধ্যে তার বান্দাদের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করবেন তার আগেই বলছেন আমি আমার জন্য হার্রাম তুল আলা নফসি আমার উপরে জুলুম করাকে আমি হারাম ঘোষণা করে দিয়েছি আল্লাহ আকবর প্রথমেই নিজেকে সম্পূর্ণ ইনসাফের উপরে প্রতিষ্ঠিত করে এহেন দুষ্টুটি হতে মুক্ত ঘোষণা করে আল্লাহ সুহান ও তালা বলছেন তোমাদের উপরেও সে জুলুমকে হারাম ঘোষণা করলাম অবৈধ ঘোষণা করলাম ফেলা তালু তোমরা একে অন্যের প্রতি জুলুম করিও না একে অন্যের প্রতি অত্যাচার করিও না একে অন্যের হক আত্মস্বাদ করিও না একে অন্যের প্রতি জবরদস্তি করিও না একে অন্যের অধিকার হরণ করিও না তোমাদের জন্য সেটা সর্বৌতভাবে হারাম করা হল তাহলে আমাদের কি এখান থেকে কি শিক্ষা নিতে হবে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে জুলুম সর্বাবস্থায় পরিত্যাজ্য কোনো অবস্থাতেই জুলুম করা যাবে না সর্বাবস্থায় জুলুমকে পরিত্যাক করতে হবে বর্জন করতে হবে এক্ষণে আসুন জোলুম কত প্রকার ও কী কী সুদী ও দর্শকবৃন্দ জোলম হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে বান্দা তার রবের বেলায় জলুম করে আরেকটা হচ্ছে বান্দা জোলুম করে তার নফ্সের উপরে আরেকটা হচ্ছে বান্দা জোলুম করে তার অন্ন ভাইয়ের উপরে তাহলে জোলম হয় তিনভাবে একটা হয় বান্দা তরবের হকের বেলায় জুলুম করে আরেকটা হয় বান্দা বান্দার হকের বেলায় হকল আবাদের বেলায় জুলুম করা আর আরেকটা হল বান্দা নিজের উপরে সে সীমালঙ্গন করে জুলুম করে এই ত্রিবিদ জুলুম তিন প্রকার জুলুমকে ইসলাম হারাম ঘোষণা করেছে সুতরাং এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে কোন অবস্থাতেই যেন আমাদের মধ্যে এই প্রকারের জুলুম প্রবেশ না করে শুধুও দর্শকবৃন্দ হাদিসেদ পরবর্তী অংশে আল্লা সুহান হুয় তালা এমনভাবে বলছেন যে তোমরা তো দিশভ্রান্ত ছিলে আমি তোমাদেরকে পথের দিশা দিয়েছি অর্থাৎ দিনই মানুষ তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে সত্যের দিশা পাবে না যতক্ষণ না আল্লাহ প্রদত্ত ওহির কাছে সারেন্ডার করবে এজন্য আল্লাহ রব্বুল আয়ালমিন নবী ও অসুল প্রেরণ করে আপনাকে আমাকে সত্যের দিশা দিয়েছেন এবং নবী ও রসুল আমাদের জন্য পথ বাতলিয়ে দিয়েছেন সহজ উপায় আমাদের জন্য বলে দিয়েছেন এরপর আল্লাহ রবুল্লাহ আয়ালমিন তার কিছু নিয়ামত যেগুলি দৈনন্দিন জীবনে আমাদের জন্য একান্ত প্রয়োজন সেগুলির কথা উল্লেখ করছেন যেমন আমরা আহার ছাড়া বাঁচতে পারবো না আমাদের ক্ষুধা নিবারণ করতেই হবে জীবিকা ছাড়া আমাদের কোনো উপায় নাই আমাদের পোশাক পরিচ্ছদ ছাড়া আমাদের কোনো মনুষ্যত্ব থাকে না সুতরাং আল্লাহ সু ভায় না আয়লা কথা উল্লেখ করে বলছেন তোমরা তো ছিলে নগ্ন আমি তোমাদেরকে কাপড় দিয়েছি তোমরা তো ছিলে অন্ন হারা আমি তোমাদেরকে অন্ন দিয়েছি সুতরাং তোমরা আমার কাছে চাও আর কার কাছে চাইবে কেউ তো দিতে পারবে না কারো কোনো ক্ষমতাও নাই শুধুও দর্শক বৃন্দ হাদিস হাদিসা কোৎসি এবং এর মাধ্যমে আমরা যে সত্য জানতে পারলাম যে আমাদের কি কোনো অবস্থাতেই সীমালঙ্গন করা যাবে না সীমালঙ্গন সর্বতভাবে আমাদের জন্য হারাম। অনুরূপভাবে আমরা জানতে পারলাম যে হেদায়তের একচ্ছত্র মালিক আল্লাহ সুহানা হত সুতরাং তার কাছেই হেদায়ত কামনা করতে হবে তার কাছেই হেদায়ত চাইতে হবে অন্য কারো কাছে হেদায়ত চাইলে লাভ হবে না আল্লাহর ই নিয়ামতগুলিকে স্মরণ করি এবং তারই কাছে আমরা ভিখারী হিসাবে সাহায্য চাই তিনি আমাদের একমাত্র পথ প্রদর্শক তিনি আমাদের একমাত্র মালিক সত্য উপলব্ধি করে হাদিসের মর্মবাণী হৃদয়ঙ্গম করি আল্লাহ সুবাহ আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন আনিল রবিল ওয়ালিকুম ওর ও বারাকাত सठीक व्यवहार करदान पा जा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 उ राउ बेर्मिंग नंबर शून्य আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি جاء إليكم الكتاب مبصرا والذين آتيناهم الكتاب يعلمون أنه نزل من ربك بالحق فلا تكنن من الممترين القرآن موهان اللهর পক্ষ মহানবীর প্রতি নাজেল সর্বশ্রেষ্ঠ বাণী শির্কের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে থেকে নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত দেখুন কোরআনের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত এগারোটায় আপন সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায়